একটি প্রশ্ন ছিল যে অনেক আলেম আলেমদের ওয়াজ থেকে আমরা শুনতে পাই যে আজকাল যারা ইসলাম প্রতিষ্ঠার নামে বা যাদের নাম দিয়ে তারা বুমাবাজি করে বা এই জাত প্রতিষ্ঠা করার জন্যে তারা এই গুপ্ত হত্যা করে বোমাবাজি করে তাদের কারণে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যার মধ্যে মুসলমান সমাজ এখন জর্জরিত হইয়াছে আসলে আমাদের মুসলমান হিসাবে প্রতিটা বিষয়ে আমাদের দেখা উচিত কোরআন সন্ন্যায় এ ব্যাপারে কি বক্তব্য আছে প্রতিটা বিষয়ে প্রথম আমাদের দৃষ্টি দেওয়া উচিত কোরআন সুন্নার মধ্যে কি আছে কারণ দুনিয়ার মধ্যে মতবাদের এবং মতের অভাব নেই এবং প্রত্যেকের তার মতের পক্ষে কিছু না কিছু কি আছে যুক্তি আছে তার মতের পক্ষে কি প্রকাশ করছে যুক্তি প্রকাশ করছে এই কোন যুক্তির চেয়ে কোন যুক্তি বেশি শক্তিশালী এগুলো যদি যাচাই বাছাই করার পিছনে কেউ পরে যায় তাহলে জীবন তার কাটাই দিতে পারবে সত্যটাকে পাওয়া তার জন্য সম্ভব হবে না এই জন্য তা স্মরণাপন্ন হওয়া উচিত কোরআন সুন্নার এই ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন কী বলেন যে কাফেররা মুসলমানদের উপর যে আক্রমণ করে মুসলমানদের উপর যে অত্যাচার চালায় মুসলমানদেরকে যে নির্যাতন করে বা মুসলমানদেরকে যে ঘৃণা করে কিসের কারণে এই ব্যাপারে দেখেন আল্লা রবুল্লা আলমিন কি বলতেছেন আউ্লাহিল হামিদ আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে কাফেররা মুসলমানদের উপর যে এই শাস্তি প্রয়োগ করলো তখন সময়ের মুসলমানদেরকে আগুন এই যে মুসলমানদেরকে তারা আগুন দিয়া কি করল জ্বালায় দিল কি কারণে ছিলেন সাবুল ঘটনা যে আল্লাপাক পরিষ্কার বলতেছেন যে ওই মুসলমানদের আর কোন দু ছিল না কাফেররা তাদের থেকে কি প্রতিশোধ নিয়েছে এই কথারই প্রতিশোধ নিয়েছে যে তারা প্রশংসারহ প্রাক্রমশালী এক আল্লাহর উপর কি আনছে ইমান আনছে ওমা নাকামু মিনহুম ইনু বিল্লাহ जो काफेरा तर क्षुब्ध और को कारण है तर शि को कारण प्रयोग करे तर कोचोध ने नाई शुदू तेर क्षुब्ध यह कारण ही तर शिकार प्रयोग करसे तरह प्रतिशोध ये कारण से जे ता पर्रमशाली प्रशंसार्ह आल्लापर कि इमान एने से কাফেরদের পক্ষ থেকে আক্রমণের শাস্তির এবং ঘৃণার পাত্র হওয়ার কারণটা কি ইমান একজন মোমেন যতক্ষণ ইমানদার থাকবে কাফের তার প্রতি কি থাকবে ঘৃণাকারী থাকবেই কাফেরের বিদ্বেষ থাকবেই এবং কাফের তার প্রতি আক্রমণ চালাবেই তার থেকে প্রতিশোধ নিবেই প্রতিশোধটা কিসের ইমানের প্রতিশোধ এদের এই সমস্ত কথার পিছনে দৌড়াবো ইমান দ্বার যতক্ষণ তাও সেইদের উপর বিশ্বাসী থাকবে ততক্ষণ পর্যন্ত কাফেরদের সাথে কি থাকবে শত্রুতা থাকবেই তাদের এই শত্রুতাকে মিটানোর কোনো ব্যবস্থা কি নেই সবচেয়ে বেশি বড় আখলাকওয়ালা বড় মর্যাদার অধিকারী বড় ধৈর্যশীল ছিলেন কে আম্বি আলহিমসাল্লা তু আসাল্লাম তারাও সসহযোগে কাফেরদেরকে সন্তুষ্ট করতে পারেন নাই কাফেরদের সাথে শত্রুতা তাদের কি ছিল চিরদিন ছিল পুরানি করিম আল্লাহবাক পরিষ্কার ঘোষণা করে দিয়ে দিয়েছেন আউ্লাহিনা জালনা আলী কুল্লিন আদিন এমনিভাবে সব নবীর জন্য অপরাধীদের মধ্য থেকে এক দলকে আমি শত্রু বানিয়েছি কোনো নবী এমন জাননি অপরাধীরা যার কি ছিল না শত্রু ছিল না তাহলে নবীর সাথে অপরাধীদের এই শত্রুতাটা কেন নবীর কোন জঙ্গিবাদিতার কারণে বোমাবাজির কারণে নবীর পক্ষ থেকে উগ্রতার কারণে সন্ত্রাসের কারণে কিসের কারণে নবীর বিরোধিতা তারা কেন করেছে দেখেন আম্বিয়া আলহিমসাল্লা তু আসাল্লামের ঘটনাগুলো কুরানে করিমাক একের পর এক আলোচনা করতেছেন আখরিজু হুম ইন করিয়া হুম উনা সুইয়ারুন লাল্লাম তার জাতিকে বললেন যে তোমরা অশ্লীলতাই জড়াইতেছ এমন অশ্লীলতা যার সাথে পূর্বে কেউই সংযুক্ত হয়নি তোমরা নারীদের কৃপা দিয়ে পুরুষের সাথে যৌন চাহিদা করতেছ তোমরা তো সীমা জাতি এই জঘন্য অপরাধ থেকে তাদেরকে বারণ করেছেন কোন বোমাবাজি করেছেন তাদের উপর কোন আক্রমণ করেছেন এর উত্তরে কাফেররা কি বলেছে না তার কৌমের প্রতিউত্তর এর উপর কি ছিল এই লোকদেরকে তোমাদের দেশ থেকে তাড়াইয়া দাও এরা এমন কিছু যারা পবিত্র থাকতে চায় কাফেররা তাদের অশ্লীলতা নিয়ে কি করবে থাকবে তাদের অশ্লীলতাকে ছড়িয়ে দিবে সব সব জায়গায় এই অশ্লীলতার বিরুদ্ধে যারা যাবে এদের বিরুদ্ধে তারা কি করবে একশন নিবে এদের বিরুদ্ধে তারা কি করবে একশন নেবে এটাই স্বাভাবিক এখন একশনে তারা যেইভাবে মনে করে যে মুসলমানদেরকে প্রতিহত করা যাবে সেই ব্যবস্থা গুলোই তারা গ্রহণ করবে কোনটাকে বাদ দিবে না আবার দেখেন মুসলমানদেরকে আবার কি বলে তারা এমন মানুষ যারা পবিত্র থাকতে চায় তো পবিত্র থাকতে চাওয়া এটা কি দুষ ভালো কাজ না এই কেই তারা অসামাজিক কাজ বানাইছে तेरे समाजे बसबाशुक्त क्ष बनि आज जरा मुजाहिद्धर बिरोधिता करते जेन ये दे भाबी पसंद करी कमस्त कर्मकांड के पसंद करीना ये एतिहत करो ये कि शेष करो जान तई भूमिका पालन करते यद के पवित्र बोलेपर ये क्या जरा जड़ित करते से? যে হেহাদ তো ইসলামে অনুমোদিত জিনিস যেহাদের দ্বারা তো শরীর প্রতিষ্ঠা হয় জেহাদের দ্বারা জুলুমকি হয় প্রতিহত হয় কিন্তু বর্তমানে দেখতেছি যেহাদের দ্বারা কি হইতেছে আমাদের উপর বিপদাইতেছে কষ্টাইতেছে আমাদের উপর কেইতা আক্রমণ আসতেছে সুতরাং এই যেহাদের সাথে যারা জড়িত এদেরকে তুই কি করে দো মাদারের সাথে বের করে দাও এদেরকে তোমার পরিবার থেকে বের করে দো এদেরকে সমাজ থেকে বের করে দো এদেরকে মসজিদ থেকে বের করে দো এদেরকে বিভিন্ন চাকরি থেকে পজিশন থেকে কী করে দোক বের করে দাও এটি কি করতে চায় জেহাদ করতে চায় জেহাদ জহন করতে চায় এটি ওখানে চলে যাক আমার এখানে কি করুক না থাকুক দেখেন ওই কাফেরদের কথার সাথে এদের কথার সাথে কত মানে কী হয়ে যাইতেছে মানে মিল হয়ে যাচ্ছে থাকতে চায় এদেরকে তোমাদের দেশ থেকে কি করে কি বলে আমরা মুজাহিদ কমিটি আমরা মুজাহিদ আমরা এই সেই বলে আবার যারা জেহাদের কাজের সাথে জড়িত এদেরকে কি করে দিতে চায় বের করেও দিতে চায় তো এখানে দেখেন তারা মুসলমানদের তাদের সমাজ থেকে তারা কি করে দিবে বের করে দিবে সাহেব আলহ ইসলামের কৌমের সেই বড় ব্যক্তিরা বললো আমরা তোমাকে এবং তোমার সাথে যারা নেছে তাদেরকে আমাদের দেশ থেকে বের করে দিব অথবা আমাদের ধর্মে তোমরা কি করবে ফিরে আসবে কুফুরি ধর্মে ফিরে না গেলে তারা তাদের কি কি করে দেবে বের করে দিবে তাহলে কাফেরদের বহিষ্কারের শিকার হওয়ার কারণ কি মুসলমানদের কোনো নিজেদের উগ্রতা কি। তাদের ইমানদারিতা এবং কাফেররা বহিষ্কার করে দিতে চাইছে কেন নিজেদের ধর্মে কুফরি ধর্মে কি করে নেওয়ার জন্য জন্য। আদর্শ গ্রহণ যারা আদর্শ না করবে এরাই তাদের দৃষ্টিতে কি হবে এই ঘৃণার পাত্র হবে বহিষ্কারের উপযোগী হবে ইব্রাহিম আলি ইসালামের ব্যাপারে দেখেন আল্লাহ তালা বলতেছেন যে ইব্রাহিম তার কমকে কি বললেন وَذَّ الشطان الرَّجم وَإبْهِي مَإِذ قالَالَ لِ قَوْه بُدُ اللهَّ وََّقُ ذَِكُم خَيْرَُّكُم إنكُمُْم تلَمونُون إِنَّما ت بُد نَمِذونِ اللله أَوْث نو وَ تَخْلُقُ نفك إن الذي نَتا بُد نَمِذُونِ الللههِ لا يَمْلِك نكُم رقَ فَبَتَهُ عْد اللهَِّ الرزقَ واعبدوه. वस्करो ली तो इब्राहिम तरह कौम के आह्वान कर लो कीसर दिखे जे आल्ला इबादत करो ता भय करो तुम्हारा जी ये जो उत्तम आल्ला के बद दिए तुमरा तो शुद्ध मूर्तर पूजा करतेसो और मिसामिसी आल्लर नामे रटाईतेसो आल्लाह के बद दिए যাদের আবাদত তোমরা করতেছো। তারা তোমাদেরকে রিজিকও দিতে পারে না কোনো রিজিকই দিতে পারে না আল্লাহর কাছে কি চাও রিজিক চাও তারই এবাদত করো তার কৃতজ্ঞতা জ্ঞাপন করো তোমাদেরকে ফিরে যেতে হবে তার নিকটই এইভাবে ইব্রাহিম আলিহালাম তাদের এই মিথ্যা দেবদেবীগুলির অসারতটারে প্রকাশ করেছেন আর আল্লা রব্বুল আলমীর দিকে আহ্বান জানিয়েছেন সর্বশেষ এই আহ্বানের প্রতি উত্তরে কাফেরদের পক্ষ থেকে প্রতিক্রিয়া কি ছিল ইল্লা ফামাকওয়া কৌমিহিং হারি কু তার কমের প্রতি ছিল তাদের প্রতিক্রিয়া ছিল যে তারা নিজেরা পরস্পরে বলা বলি করল যে তাকে হত্যা করে দাও অথবা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও এই ঘটনার মধ্যে অনেক নিদর্শন রয়েছে একটা নিদর্শন আপনি দেখেন যে কাফেররা ইব্রাহিম আল ইসলামের বিরোধিতা করেছে কেন ইব্রাহিম আলাইসলামকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিয়েছে আগুনে ফেলার সিদ্ধান্ত নিয়েছে কেন তারা তো আগুনে ফেলেছে তাদের উপর বোমা ফেলেছিল তাদের উপর আক্রমণ করেছিল ইব্রাহিম ইসলাম তো আর তাদেরকে আগুনে নিক্ষেপ করে নাই ইব্রাহিম আল ইসলাম তো তাদের কাউকে হত্যা করে নাই না করেছে তারপরও তাকে হত্যা করার জন্য তারা কি করলো সিদ্ধান্ত নিল তাকে আগুনে কি করলো নিক্ষেপ করলো যে আক্রমণগুলির কারণে অন্য কারণ আছে এটা না করলেও কাফেরদের পক্ষ থেকে কি আসবে আক্রমণ মানে হত্যা শাস্তি বলতে হত্যা এবং জ্বালায় দেওয়া এগুলি কি করবে আসবে মুসলমানের না করলেও আল্লা রব্যানমেন এখন তো বলছেন যে ইমানদারদের জন্য এখানে অনেকগুলো নিদর্শন আছে একটা নিদর্শন তো এটা পাইলাম যে কাফেররা মুসলমানদেরকে হত্যা করবে আগুন দিয়া জ্বালায়া দিবে শুধু তাদের আকিদার প্রকাশের কারণে কিসের কারণে আকিদার প্রকাশের কারণেই এবং কুফুরির অসারতা প্রকাশ করলে কাফেরদের পক্ষ থেকে এই প্রতিক্রিয়া কি করবে আসলে এই একটা নিদর্শন দেখেন আল্লাহ বলছেন আল্লা র ইব্রাহিম আলী ইসলামের ঘটনা আমরা জানি যে আগুন থেকে যে রক্ষা করেছেন আসলে ইব্রাহিম আল ইসলামকে কাফেররা আগুনে ফেলতে সক্ষম হয়েছে না হয় নাই আগুনে ফেলতে কি হয়েছে সক্ষম হইছে। পরে আল্লাহ রব আলিন আগুনকে নির্দেশ দিয়েছেন কিন্তু আল্লাহ রব্বুল আলহামিন জলা থেকে কি করছেন বাঁচাই দিছেন বাহ্যিক ভাবে ইব্রাহিম আলহ ইসলাম কাফরদের আগুনে কি করছেন পড়ছেন কিন্তু আগুনের প্রতিক্রিয়া থেকে আগুনের শাস্তি থেকে কষ্ট থেকে তিনি কি করছেন বাড়া গেছেন তো যারা বাহ্যিকভাবে দেখবে তারা দেখবে ইব্রাহিম কি পেরে আগুনে পড়ে রয়েছে আর ইব্রাহিম কি পাইতেছেন শান্তি পাইতেছেন তো আল্লাহ তালা ইব্রাহিম আল ইসলামের ওই ঘটনা আগুনে পড়ার ঘটনা উল্লেখ করে আয়াতের মধ্যে কি বলেছেন ওয়াকাজা আলিকা নাজিল মোহসিন আমি সৎকর্ম এভাবেই কি দেই বদলা দেই অর্থাৎ ইব্রাহিম আল ইসলাম যেমন বাহ্যিকভাবে কষ্টের মধ্যে পড়েছেন কিন্তু বাস্তবে কষ্টের মধ্যে কি করে নাই পরে নাই ইব্রাহিমের পরেও যারা আল্লাহর দিনের জন্য এইভাবে কষ্টের মুখোমুখি হবে বাহ্যিকভাবে যদিও দেখা যায় তারা কষ্টের মধ্যে কি করছে পড়ছে প্রকৃত কষ্ট তারা কি করবে না পাবে ওই প্রকৃত কষ্ট থেকে আল্লাহ তালা তাদেরকে কি কি করবেন বাঁচাই দিবেন এটা আল্লাহ তালার মানে সন্ন্যত আল্লাহ তালার নিয়ম এই নিয়মের কিনে পরিবর্তন নেই আর বাস্তবে দেখেন বর্তমানে যাদেরকে এইভাবে গালমন্দ করা হইতেছে বোমা মাছ বলা হইতেছে এদেরকে যত গালমন্দই করা হোক তিরস্কার করা হোক কাফিরদের পক্ষ থেকে যত বিপদ আপনি এদের উপর আসতেছে দিন দিন এদের সংখ্যা বাড়তেছে না কমতেছে তিন দিন সংখ্যা বাড়তেছে না কমতেছে এর দ্বারা এই বোঝা যায় এটা ইমানের প্রকাশ হচ্ছে ইমানই আগে বাড়তেছে ইমানের প্রভাবই এটা যে এটাকে বাহ্যিক এই সমস্ত জিনিসগুলি দিয়ে কি করান যায় না দমানো যায় না ইমানদার বাড়তি থাকে এরা নিজের আয়ের ভিতরে ওই বার্দ সালাম মানে প্রশান্তিময় শীতলতা তার আয়ের ভিতরে কি করে পায় কাফেরদের এই ড্রোন হামলার মধ্যে কাফেরদের এই মিজাইল নিক্ষেপের মধ্যে কাঁফেরদের এই গোলা ছোড়ার মধ্যে তাদের এই রিমান্ডের মধ্যে তাদের এই জেলের ভিতরে তারা এই প্রশান্তিটা কী করে পায় আর বাস্তবে অনেক অনেক কেমন জেলে বন্দি তাদের এমন এমন স্বপ্ন দেখে তারা কেহ কেহ এমন হয় যে দিনের বেলা কাফেরদের শাস্তিতে কী করতে থাকে কষ্ট পাইতে থাকে বাহ্যিক শরীরের মধ্যে আর রাত্রের বেলা রসুলসাল্লাহসাল্লামে এসে তাদেরকে সান্ত্বনা দিতে থাকে তো রসুলস ওই সান্ত্বনার সামনে দুনিয়ার পুরা শাস্তিগুলি এগুলি কোন আসলে কোন ওজন আছে মূল্য আছে আল্লাহ আল্লা রবুল্লাহামিন এইভাবে মুসলমানদেরকে প্রশান্তিময় আসিতolatar modde ki kortesen seeing... rakhtesen dekhen salih alislamer babare allah taala boltesen walaqad arsalna ila samuda khahum salihan an i'budu allah fa idahum fariqan yahtasimun qala ya qaumi limata astaajiluna bis sayyati qabla alhasanati law la tastaghfiruna allah la'allakum turhamun qalu atayarna bika আপনাকে আর আপনার সাথে যারা আছে এদেরকে আমরা কুফা মনে করতেছি এদেরকে অলক্ষি মনে করতেছি এদেরকে আমরা অশুভন মনে করতেছি যত খারাবি আছে এদের কারণেই কি হইতেছে যত বিশৃঙ্খলা আছে এদের কারণেই হচ্ছে আমরা মনে করতেছি কারণ আমাদের সমাজের মধ্যে আমরা সবাই ছিলাম আপনারা এসে একমতাদর্শ প্রচার শুরু করে দিয়েছেন এখন কিছু হইলো মুমেন্ট কিছু হইলো কি কাফের বায় বায় বাপে ছেলে মা সন্তান কী হয়ে গেছে ভিন্ন হয়ে গেছে তো যত বিশৃঙ্খলার সৃষ্টিকারী এটা আপনি আর আপনার সাথে লোকগুলি ই পাই আর না বিকা ও বিমা মা সব খারাপের গুড়া সব খারাপের মূল ফাঁসাদের ফেতনার আসল হলেন আপনি আর আপনার সাথের লোকগুলি এই কিছু সংখ্যক উগ্র লোকগুলি মূল ধারা থেকে বিচ্ছিন্ন হয়ে আপনারা এখন কি করতেছেন এইগুলির কথা বলতেছেন নবীদেরকেও মূল ধারা থেকে বিচ্ছিন্ন বইলে গালি দেওয়া হয়েছে নবীদেরকেও ফেতনা সৃষ্টিকারী বলে কি করা হয়েছে গালি দেওয়া হয়েছে নবীদেরকেও কুফা বলা হয়েছে এর অশুভন এরোই বিশৃঙ্খলা সৃষ্টিকারী বলা হয়েছে ইত্তাইয়ার না বিকা অল্লা নবী বললেন যে আসলে তোমাদের এই অশুভ পরিণতি এটা কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে বাল আং তুম কমুং তুফতানুন বরং তোমরা কিসের মধ্যে পড়ে আস ফিত এরপরে তারা কি করলো না শহরের মধ্যে নয়টা বড় সন্ধ্যা ছিল এরা শুধু অপকর্মই করতো কোন ভালো কাম তারা কি করতো না করত না এইগুলি নিজেরা নিজেরা তারা পরস্পরের শপথ করল। যে আমরা গুফনে গিয়া সালে এবং তার পরিবার পরিজনী করে দিবো শেষ করে দিব এখন দেখেন না রাত্রে গুফনে আইসা গুম করে ফেলে এরপরে ধরে লোয়া যায় আর খবর থাকে না হত্যা করে দেয় মানে এই কর্মকাণ্ডগুলি এখন চলতেছে না যে ডিবি আইসা ধরে এই ধরে সেই ধরে ধরে না গুম করে নেয় রেবে গুম করে এলে মুখে করে এইগুলি আসলে ওই সময় থেকেই চলতেছে এই ষন্ডাগুলি বড় ষন্ডাগুলি যেগুলি ভালো কাম কোন পারত না সব খারাপ কম কি করত। এইগুলি সো আল্লাহ আল্লাহ ইসলামরে শেষকরণের জন্য কি করছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে তাকা আসামো পরস্পরের কী হয়েছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে যে আমরা রাত্রে গিয়ে গুফনে কী করে লাম মেরালামো এর ফলে তার বংশধর যারা আছে তার অভিভাবক যারা আছে দিনের বেলা আমরা কমু যে আমরা এই সমস্ত মারাঠারা কী করি নেই শরীর ওই নেই এখনো না গুম করে ফেলে মেরা ফেলে কোন। খবর খবর থাকেন পরে একটা কিচ্ছা ঘটনা একটা আন্দাজি কি করে বানাই যে ক্রস খায়ারে মরছে মানে সেই পক্ষে তো আমাদের উপর গুলি হয়েছিল এর ফের লাগে আমরা নিজেরা গুলি করে কি করছি এই যে একটা ঘটনা বানায় না একে অপরের মানসিক কি মানসিক ভাই আর মানসিকতার দিক দিয়ে ওই সময় যেমন কিচ্ছা কিছুটা কি করছে বানাইছে এখনো ঘটনা কিচ্ছা বানায় মিশে মিছে একটা বানায় ওটা বানাইলে যে আমরা দিনের বেলা বলবো যে আমরা কি করছি না আমরা ইসলামের সম্পর্কে কি বললেন মুসা ইসলামের বংশধারে কি বলছে আপনি আমাদের কাছে আসার আগেও আমরা কষ্ট পাইছে আমাদের পর আমাদের কী রয়েছে কষ্ট রয়েছে বললেন যে আশা করা যায় আল্লাহ তালা তোমাদের শত্রুদেরকে ধ্বংস করবেন আর পৃথিবীর মধ্যে তোমাদেরকে থাকতে দিবেন এরপরে তোমরা কি করো এটা আল্লাহা করবেন দেখবেন এই যে বিপদ আসতে সেই বিপদটা আসলে এটা হইল ভূমিকা যে তোমারে আল্লাহ দিয়া তোমার আল্লাহিফি করবেন বানাবেন বিপদ আসা এটা আসলে কি হকের উপর থাকার পরে বিপদ আসাটা এটা আসলে কি না বিপদ না এটা হচ্ছে পরবর্তী নিয়ামত পাবনের একটা ভূমিকা আর এইটারে এরা মনে করে কাফেরদের পক্ষ থেকে কি মুসলমানদের খারাপ কামের ফল এটা এমন উল্টো যে মুসাল্লা কৌময় মুসাই এই দুষ দিয়েছিল যে আপনার আসার পর আমাদের কি রইল বিপদ রইলো তো মুসাই বললেন যে না আল্লাহ তালা তোমাদেরকে মধ্যে কি দিবেন এরপরে তোমরা কি করবে দেখবেন মুসাইসলামের ব্যাপারে রসোসালামের ব্যাপারে আল্লাহ তালা সর্বশেষ সিদ্ধান্ত জানাই দিয়েছেন ওয়ালাং রাজুদ ইহুদি খ্রিস্টানরা আপনার প্রতি সন্তুষ্ট হবে না ইহুদি খ্রিস্টানরা সন্তুষ্ট না হইলে আল্লা মানে মানে না যারা আদর্শের দিক দিয়া মুসল ইসলামের কি আছে নিকটবর্তী আছে ওই আপনার প্রতি কি হবে না সন্তুষ্ট হবে না হাত্তা বি আমিল্লা তাহ যতক্ষণ আপনি তাদের ধর্মের অনুসরণ না করবেন উল ইন্না হুদালি হুয়াল হুদা আপনি বলে দিন যে আল্লাহ পাকের প্রদত্ত হেদায়াতই হলো হেদায়াতলা কামিনাল আপনার কাছে জ্ঞান আসার পরে আপনি যদি কাফেরদের সাহেসাতের খেয়াল খুশির অনুসরণ করেন তারা তো চাই আপনি তাদের ধর্ম কি করেন অনুসরণ করেন আপনি যদি তাদের খেয়াল খুশির অনুসরণ করে ফেলেন মা আলাকামিন আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো বন্ধু হবে না কোনো সাহায্যকারীও হবে না কাফেরদেরকে কাফেরদেরকে বন্ধু কি সাহায্যকারী বানায়া আপনি বাঁচতে পারবেন না কারণ আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্যকারী আর কি থাকবে না বন্ধু থাকবে না সাময়িক তো ইসলামের বিধিবিধানের ব্যাপারে সার দিয়া তাদের খেয়াল খুশির অনুসরণ করিয়া তাদেরকে আপনি রাজি কইরা ফেললেন কিন্তু আল্লাহর পক্ষ থেকে আর কোন সাহায্য আর কোন অভিভাবকতা আপনি কি করবেন না পাবেন না তো রসুলকেই আল্লাপক জানাই দিয়েছেন এটা যে ইহুদি খ্রিস্টানরা আপনার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ তাদের ধর্ম কি করবেন অনুসরণ না করবেন তাহলে কাফেরদের আক্রমণেতে রক্ষা পাওয়ার তাদের সন্তুষ্টি পাওয়ার সর্বশেষ ব্যবস্থা কি তাদের ধর্ম কী করে নেওয়া গ্রহণ করে নেওয়া আরো পরিষ্কার তোমাদের সাথে যুদ্ধ চালাইয়া যাবে চিরদিন যতক্ষণ না তোমাদেরকে তোমাদের দিন থেকে কি করতে পারে ফিরাইতে পারে কাফেররা মুসলমানদের উপর আক্রমণ চালায়া যাবে কি কারণে তাদের দিনের কারণে তাদেরকে দিন থেকে ফেরানোর জন্য কি আক্রমণ চালাবে দিন কি করার জন্য ফেরানোর জন্য আল্লাহ পাক উদ্দেশ্য বলে দিয়েছেন কাফেরদের কাফেরদের আক্রমণের উদ্দেশ্য কি শুধু তোমার আক্রমণ বন্ধ করা না কি করা তোমার দিন থেকে তোমাকে কি করা ফিরাইয়া নেওয়া যতক্ষণ তুমি দিনের মধ্যে আসো ততক্ষণ তার পক্ষ থেকে কি চলবে আক্রমণ চলবে এখন যে সমস্ত লোকেরা বলে যে মুজাহিদদের তৎপরতার কারণে তাদের আক্রমণের কারণে আমরা কি হইতেছি বিপদগ্রস্ত হইতেছি ব্যাপকভাবে তাদেরকে আপনি বলে দিন আল্লাহ তালা তো বলছে কাফেররা ততক্ষণ পর্যন্ত আক্রমণ চালা যাবে যুদ্ধ চালা যাবে যতক্ষণ দিন থেকে কি করবে ফিরায়া না নিবে তুমি যদি দিনের উপর থাকো তাহলে তোমার উপরেও তো কাফের কি আসবে আক্রমণ আসবে এটা তো আসা স্বাভাবিক তাহলে তুমি পাকের এই কথা আল্লাপাকের এই স্পষ্ট বলে দেওয়া বক্তব্য বাদ দিয়া কেন বিভিন্ন অজুহাত তালাশ করতেসো মুজাহিদদেরকে বিরুদ্ধে বলতেছ আসলে এই সমস্ত কথাগুলো বইলে কাফেরদের প্রতি আক্রমণকারীদেরকে অনুৎসাহিত করতেছে আক্রমণ করার থেকে উম্মতকে সরায় রাখতেছে উম্মত্রে কি বানাইতেছে বলির পাঠা বানাইতেছে এরা যখন আক্রমণের প্রস্তুতি না নিবে আক্রমণের শক্তি তাদের হাতে না থাকবে তখন পাঠার মতো এদিকে বাড়তে থাকবে। তো পাঠারে মালিক কি করে পালে চারণ কিন্তু পরে সময় মতো যখন দরকার পড়ে কি করে দেয় সবাই করে এখনই সমস্ত যারা কি কথা বলতেছে এদেরকে কাফের মুর্শেক কিছু সুযোগ সুবিধা দিতেছে আসলে কাফের রাজা নেই পাঠা এদেরকে যখন এদের হাতে যুদ্ধের প্রস্তুতি পুরো সুযোগের মধ্যে আসবে তখন এদেরকে শেষ করবে না করবে না আল্লাহ তো বলছে যে দিনের যা থাকুক সবটাকেই তারা কি করবে শেষ করবে তোমার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ তাদের ধর্ম কিনা করবা গ্রহণ না করবা হাত্তা দু কুম আং দিন ইকুম যতক্ষণ দিন থেকে কিনা করতে পারবে ফিরাইতে না পারবে রস সাল্লা সাহাবিদের আল্লাহ বলতে যে অনেক কিতাবধারী কাফের রাজ চায় যে তোমাদেরকে তোমাদের ইমানের পরে কুফুরের দিকে যদি ফিরে নিতে পারতো মুসলমানদের আক্রমণের কারণে না হিংসার কারণে তো কাফের রাজে মুসলমানদেরকে কুফুরের দিকে ফিরিয়ে নিতে চায় এটা কাফের দিকে কারণে হিংসার কারণে কাফের রাজে মুসলমানদের উপরে আঘাতগুলি করে কিসের কারণে হিংসার কারণে এরপরে যুদ্ধারা যখন নাজে লিচ্ছে তখন এই যে জবাবি দিচ্ছেন আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন যে তাদের এই সমস্ত আচরণ গুলির এখন জবাব কি দিয়া যুদ্ধ দিয়া তোমার দিন রক্ষা করতে হইলে কারণ তারা আক্রমণ কি করবে চালাই যাবে তোমার দিন যতক্ষণ তোমার মধ্যে আছে। সুতরাং দিন রক্ষার জন্য তোমাকেও কি করতে হবে আক্রমণ করতে হবে আসলে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে বনিয়মের সাথে শত্রুতা কি করছে নিয়েই আসছে কি বলছে ইল্লা আর আপনি যে আমার উপর সম্মানিত করলেন আমারে যদি কেয়ামত পর্যন্ত সুযোগ দেন তাইলে আমি তার বংশধরের কী করব শেষ করে সারব হ্যাঁ অল্প কিছু আমি কি করব না পারবো না তাহলে ইম্লিজ কেয়ামত পর্যন্ত সুযোগ পাইলে সে বনি আদমের সাথে সূত্রতা কী করবে করবে তাহলে ওই কেয়ামত পর্যন্ত সেই সুযোগটা সে নির্দিষ্ট সময় পর্যন্ত সে সুযোগটা পায়নি সেই শত্রুতা বর্তমানে আছে না সেই শত্রুতা এটা কি হবে না কোনদিন শেষ হবে না ইবলিসের মতাদর্শী লোক কেমন পর্যন্ত কি করবে থাকবে আর তাদের সাথে আল্লাহর প্রিয় কি করবে এটা এটা কোনো দিন হবে না বন্ধ হবে না বোহারের মধ্যে রিওয়ায়ত আসছে যে রসাল আলহ্লামের কাছে কি করা হয়েছে অভিযোগ করা হয়েছে যে আমাদের আমরা তো এই কষ্টের মধ্যে পড়ে আছি। আপনি আল্লাহর কাছে আমাদের জন্য কি চান সাহায্য চান আল্লাহর কাছে কি করেন দোয়া করেন আমরা যেন এই বিপদ থেকে উদ্ধার পাই তখন রসাম কি বলছেন কানার ফিল রাজিমানুম তারপরে মাথার মধ্যে করাত রেখে দুই ভাগে ফেরে ফেলা হইত মুদ্ধা আংদিন এরপরও এটা তাকে দিন থেকে কি করতে পারতো না ফিরাইতে পারত না লোহার দিয়ে তার হাড্ডি পর্যন্ত ঘুষত আর চামড়ারে চিড়ে ফেলা হইত ওমাইয়া সুদ্ধি কাহ দিন এরপরও সে দিন থেকে কি করতে না ফিরত না দিনটা এত মূল্যবান এর উপর টিকে থাকাটা এমন পরীক্ষার বিষয় এই ইসলাম এটা পরিপূর্ণতা লাভ করবে হাতি বমিনাজা খাফ এমন নিরাপত্তা আসবে যে আল্লাহ সারার কাউকে ভয় করা লাগবে না এবং স্বাভাবিক প্রাকৃতিক যে বিষয়গুলি আছে আবি জি বা আলাহা নামহি অথবা নেকরে বকরির উপর না জানি আক্রমণ করে এই স্বাভাবিক ভয়গুলি কিন্তু ইসলামের কারণে দিনের কারণে কারোর উপর কোনো কটকতা বলা হবে আক্রমণ করা হবে এমন অবস্থা কি করবে না থাকবে না আল্লাহ সেই বড় এটা যারা নাকি দিনের জন্য কোরবানি দিতেছে এটা তাদের কি দোষ যে তাদের কি এর কারণে আসতেছে তাদের দোষের কারণে তাদের উগ্রতার কারণে তাদের বোমাবাজির কারণে আসতেছে এটাকে তোমরা মনে করতেছো কি এটা সম্পূর্ণ আসলে দিন না বুঝার বলতো যে তোমাকে এই কষ্ট দেওয়া হতে থাকবে যতক্ষণ তুমি না মরবে অথবা অস্বীকার না করবে মানে মৃত্যু পর্যন্ত মারি শাস্তি কি হবে চলতে থাকবে যতক্ষণ মুহম্মদকে কি না করবা অস্বীকার না করবা মক্কার কাফেররা দিতেছিল এটা কখনো বরদাস্ত করবে না যে কোনো একটা ইসলামী রাজ্য কি হয়ে যাক প্রতিষ্ঠিত হয়ে যাক এই জন্য তাদের পক্ষ থেকে কাফেরদের পক্ষ থেকে মুসলমানদের উপর আক্রমণ করি মুসলমানদের কিসের কারণে দিনের কারণে এই আল্লাহ তালা বলছেন যে দিন রক্ষার জন্য তোমরাও কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করো ও কাতিল তাকুনা ফিতনা ও একুনা দিন উলিল্লা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যেন ফিতনা শেষ হয়ে যায় এবং দিন পরিপূর্ণ কার হয়ে যায় আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তালা এই ব্যবস্থা দিয়ে দিয়েছেন এখন এই কিতালকারী একটা দল কেমন পর্যন্ত কি করবে থাকবে কেতালকারী একটা দল কে পর্যন্ত কি করবে থাকবে এখন যারা নাকি একেবারে ঢালাও ভাবে কি করতেছে জেহাদের বিরোধিতা করতেছে জেহাদ ডা কি যেহাদটা বর্তমানে রসসমের যুগে যেহাদ হতো তলবার দিয়া এরপরে রসুলের যুগেই যখন তয়ে যুদ্ধের মধ্যে মিনজ্যানিক এর প্রযুক্তি হাতে আসলো কি ব্যবহার করছেন মিনজ্যানিক ব্যবহার করছেন তাহলে যুদ্ধাস্ত্রের মধ্যে যত উন্নতি করা যায় যত ধরনের কি করা যায় অগ্রসর হওয়া যায় এটা শরীয়তের নির্দেশ যে তোমরা কী করো উন্নতি করো তো বর্তমান যুগের যে অস্ত্রগুলি আছে। তো এইগুলিও শরীয়তের কাম্য হলো যে মুসলমানরা এইগুলিকে কী করবে গ্রহণ করবে তো বোমা ফেলা ক্ষেমা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা ড্রোন ব্যবহার করা এইগুলি বর্তমান যুগের কী যুদ্ধাস্ত্র সুতরাং এগুলি মুজাহিদেরও কী করবে ব্যবহার করবে এখন এই মুজাহিদদের এইগুলি ব্যবহারের কারণে মুজাহিদদেরকে বোমা বলা জঙ্গিবাদী বলা এটা হলো ইসলামের মূলকে কেটে দেওয়া জেহাদ তো তুমিও স্বীকার করো তাই না জেহাদ হবে কি দিয়ে বর্তমান পৃথিবীতে শত্রুদের হাতে যে ধরনের অস্ত্র আছে সেই ধরনের অস্ত্রগুলি দিয়ে হবে না না সেইগুলি অস্ত্র ব্যবহার করা মুসলমানদের জন্য না যায় এখন এইগুলি দিয়েই তো যাহারটা হবে তো এইগুলিই তো কী করতে হবে নিজের সাধ্য অনুযায়ী যোদ্দুর আছে করতে হবে ব্যবহার করতে হবে কাফেরদের সম হইতে হবে না নিজের সাধ্যে যত ডুকু আছে ততডুকু কি করতে হবে ব্যবহার করতে হবে আল্লাহ তারা সেখানে বলছেন কি করতে মাস্ততা তুম যে তোমাদেরটা কি হবে যোদ্দুর তোমরা পারো কাফেরদের সমান অনুযায়ী তারা মুসলমানরা এই অস্ত্রগুলি কি করবে ব্যবহার করবে তাইলে এই বোমা না এটা এই বোমা তারপরে গুপ্ত আক্রমণ এইগুলি জেহাদের বিভিন্ন অংশ বিভিন্ন কি অংশ তো জেহাদ একটা কুল্লি একটা কি কুল্লি জেহাদ একটা ইসলামী বিধান না এখন এই বিধানটা তো কোন ব্যক্তির মাধ্যমে কোন কার্যক্রমের মাধ্যমে কি হবে প্রতিষ্ঠিত হবে নামাজ একটা বিষয় আছে নামাজটা কি এমনি কোনো নামাজ দেখাইতে পারবেন আরে নামাজ একটা বিষয় না শহর হুকুম না এখন নামাজ মানো কিন্তু নামাজিরে তুমি সহ্য করতে পারো না কোনো নামাজিরে কি করতে পারো না সহ্য করতে পারো নামাজ মানো ঠিকই কিন্তু কোন নামাজ ধীরে কি করতে পারো না সহ্য করতে পারো না তার ব্যাপারে তোমার জিরো টলারেন্স যেখানে ফাও সেখানে ধরে কি করো শেষ করো তাহলে কি হলো নামাজ মানা হইলো ঠিক জেহাদ তুমি মানো যে ইসলামের জেহাদ আছে জেহাদ কি আমার পর্যন্ত থাকবে কিন্তু পৃথিবীতে যত প্রকারের মুজাহিদ আছে কোন প্রকারের মুজাহিদি তোমার কাছে কি না সমর্থনযোগ্য না কাউকেই তুমি হক বলে কি করতেসো না শিকার করতেছ না মানতে কে একটা কায়দা আছে এসতেক আর জিন্স এটা সমপর্যায়ের কেউ যদি এসতেগ নফি করে তাইলে সে জিনসির কি করল নফি করল এসতেগ রাক মানে যত আফ্রাদ আছে সবগুলি রে কি করছে সে বাদ দিয়ে দিছে মানুষ কোন জিনিস দেখাইতে পারবেন আপনি মানুষ দেখাইতে হইলে কি দেখাইতে হইবো আব্দুর রহমান দেখাইতে হইব অথবা বায়াজির দেখাইতে হইব ইয়াজির দেখাইতে হইবো একজন দেখাইতে হইবে তো দেখানিদ দেখান দেখানিদের ভিতরে এদের ভিতরে ঠিক জেহাদ একটা শরীয়তের বিধান এটা বাস্তবে কিছু দিকে করবে পাওয়া যাবে তোমরা যে ঢালাও ভাবে বিরুদ্ধে যে ইসলামের নামে যারা বোমাবাজি করে তারা কি সন্ত্রাসী এই কথা যে ফতোয়া দিয়ে দিতেছ তাহলে কি কথা বলতেছো তুমি তো জেহাদকেই অস্বীকার করতেছ কারণ যেই জেহাদ করবে সে তো বর্তমানে বোমা ব্যবহার করতে হবে আর বাস্তবে হক তো একটা দল এটা করতেছে যে হাদিসেরও পরিষ্কার ঘোষণা যে একটা দল এটা করতে থাকবে তুমি তো জেহাদে অস্বীকার করতেছ এই যে এখন ফতোয়া দিতেছো হক না হক নির্বিচারে তুমি যে যারাই বোমাবাজি করা তারা ইসলামের শত্রু যারাই গোপন হত্যা করা তারা ইসলামের শত্রু তারা সন্ত্রাসী এই যে ফটোয়া দিতেছ আজরা উকুম আলাল ফুতিয়া আজরাক আলান্নার ফতোয়ার উপর যে যত বেশি দুঃসাহসী জাহান ব্যাপারে সে তত বেশি দুঃসাহসী হয়ে আছে মানে জাহান খরিদ করতে এসে ভয় পাইতেছে না এই লোকগুলি আসলে এই নির্বিচারে সব বোমাজের ব্যাপারে সব কি গুপ্ত হত্যাকারীর ব্যাপারে ফতোয়া দিয়া জাহান তারা কি করতেছে ক্রয় করে আনিতেছে জাহান ব্যাপারে দুঃসাহসী হয়ে গেছে এই ঢালাও ফতোয়া দিয়া তারা আসলে বিষয়টা হলো কি করন শিখ আল্লাহ তালা দেখেন বলছেন তিলকাদ্দারাত আলহাদ আলাহাদ আখেরাতের সেই ঘর আমি ওদের জন্য নির্ধারণ করবো যারা দুনিয়ার মধ্যে অধ্যত চায় না আর ফসাদ অশান্তি করে না চায় না আখেরাত হলো শুভ পরিণাম হলো মোত্তাকিদের জন্য এখন আখেরাতের সেই ঘরটা আখেরাতের রাজত্বটা কার জন্য আল্লাহ তালা রাখছেন মুদ্রা জন্য তাদের জন্য কোন মুদ্তা যারা দুনিয়ার মধ্যে কি চায় না অহংকার অহংকারী হইতে চায় দুনিয়ার মধ্যে অশান্তি সৃষ্টি করতে চায় না এখন মানুষ দুই প্রকার কয় প্রকার একদরের লোক দুনিয়ার মধ্যে রাজত্ব চায় দুনিয়ার মধ্যে অহংকার চায় দুনিয়ার মধ্যে বরত্ব চায় দুনিয়ার মধ্যে উন্নতি চায় কিন্তু দিন প্রতিষ্ঠা করতে কি করে না চায় এই হলো এক গ্রুপ যেমন ফেরও এবং তার অন্য আর আরেক গ্রুপ হল দিন চায় কিন্তু দুনিয়ার মধ্যে রাজত্ব চায় না দুনিয়ার মধ্যে শক্তি চায় না দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা চায় না মানে রাজত্ব ছাড়া প্রতিষ্ঠা ছাড়া শক্তি ছাড়া কী চায় দিন চায় এই লোকগুলির পরিণতি হয় কি দুনিয়ার মধ্যে যারা দিন না চায় আর রাজত্ব চায় শক্তি চায় ক্ষমতা চায় অধ্যত্ত চায় অহংকার চায় ওদের কাছে মাথা নতিরা এরা দিন ফলন করণের শিকার এটারও তারা দিনদারি মনে করে আরকি। কি আল্লাহ বলছেন আমি আখেরাতের রাজত্ব আখেরাতের সেই ঘর কারদেরকে দিব দুনিয়ার মধ্যে কি চায় না রাজত্ব চায় না একদল আছে দুনিয়ার মধ্যে দিন চায় না রাজত্ব চায় আরেক দলের দুনিয়ার মধ্যে রাজত্ব চায় না কি চায় দিন চায় কিন্তু আসলে আখারাতের বাড়ি পাইবো কারা দুনিয়ার মধ্যে যারা রাজত্ব দিয়ে দিন প্রতিষ্ঠা করতে চায় এরা হইল কি আল্লাহ পাখের সেই কাম্য ব্যক্তিরা দুনিয়াতে পাড়াইছে আল্লাহ তাল্লাহকে দুনিয়ার রাজত্বটা না চাওয়ার জন্য না দুনিয়ারে আল্লাহর বিধান অনুযায়ী প্রতিষ্ঠা পরিচালনা না করার জন্য না আল্লাহর বিধান অনুযায়ী পরিচালনা করার জন্য উচ্ছন্ন বিষয়টা এখন এরা এটারই বুজুরগি বানাইছে আর দুনিয়ার মধ্যে যদি তুমি শক্তিশালী হইতে না চাও রাজত্ব যদি না চাও দুনিয়া পরিচালনা করতে যদি না চাও তাহলে তোমার পরিচালিত হইতে হবে কি করতে হবে পরিচালিত হইতে হবে তো এখন পরিচালিত হবে তুমি কার দ্বারা কাফের দ্বারা তো এই জন্য কাফের যারা মানে সত্যিকার দিন যারা পালন করবে এভিনেটাই মেয়র রহম্লা এখানে এই জিনিসটাকে আরও স্পষ্ট করছেন যে এখানে দুইটা পথ এই দুটা পথই কি গুমরাহির পথ একদল হইল যারা নাকি দিনের দিকে নিজেদেরকে কি করে সংযুক্ত করে সাবিল মানিনতা সাবাইলা দিনা সুলতান ইওয়াল জিহাদ ইউল মাল যে যারা দিনের সাথে নিজেদেরকে সংযুক্ত করে রাখে কিন্তু এর পূর্ণতা আনোয়ন করে না যেই শক্তি প্রয়োজন যে জেহাদের প্রয়োজন যে মাল খরচের প্রয়োজন সেগুলি কইরা। আরেক দল হইল সাবিউল মান আকবর আল সুলতান হারবে কিছু লোক আসে রাজত্বের দিকে সম্পদের দিকে যুদ্ধের দিকে কি হয় অগ্রসর হয় কিন্তু আলম এক দিন দিন প্রতিষ্ঠা করতে কী করে না চায় রাজত্ব চায় কিন্তু দিন প্রতিষ্ঠা করতে চায় না হুমা সাবিউল মাকদুবী আলহিম দলীন এই দুইটা রাস্তা হইল মাকদুব আলহিম দলিনের প্রথম রাস্তাটা হইল দহ লীনের নাসারাদের অবস্থা যারা দিন চায় কিন্তু কী চায় না দুনিয়ার রাজত্ব চায় না আর দ্বিতীয় রাস্তাটা হইলো কাদের ইহদিদের চায় কি রাস্তা ওয়াসাত রাস্তা উম্মাতে ওয়াসাত সেই ওয়াসাত রাস্তাটা মধ্যবর্তী রাস্তাটা কোনটা সেটা হইল যে সিরাতে মুস্তাকিম সিরাত আলহিম মিনান ওয়া সিদ্দিক ওয়া সোহাদা অশ্বালিহীন নবী সিদ্দিক সোহাদা রাস্তা না। এই সাইড গরু হইল কি মোতাবস্তের দরজা এই সাইড গরু মধ্যে সোহাদা আসে নাই অর্থাৎ দিনের জন্য তারা কেউ হয় শহীদও হয় তাহলে এরা এই রাস্তাটা হইলো যে দিনও চায় আবার দিনকে দুনিয়ার মধ্যে কেও করতে চায় প্রতিষ্ঠা করতে চায় আল্লাহর শত্রুদের অধীনে হইয়া দিন পালন করতে চায় বিষয়টা এমন না আসলে এই সমস্ত যারা নাকি দিনের দরদ দেখ দিনের দরদ যে আমরা এই সমস্ত ব্যক্তিদের তৎপরতার কারণে ইসলামটা বিভদগগ্রস্ত হয়েছে ইসলাম বদনাম হইতেছে মুসলমানরা কি করতেছে কাফারিদের আক্রমণের শিকার হইতেছে এরা বাহ্যিকভাবে দেখাইতেছে আমরা কি আসলে আমরা দিন চাইতেছি আমরা মুসলমানদের ভালাই কি করতেছি চাইতেছি আমরা ভালোটা চাইতেছি খারাপের থেকে দূর হইতে কী করতেছি চাইতেছি আসলে তাদের এই দৃষ্টিভঙ্গিটা আসছে কিসের থেকে এটা আখেরাতের দিকে না তাকানোর কারণে কোরআনার দিকে না তাকানোর কারণে দুনিয়ার সুযোগ সুবিধার দিকে তাকানোর কারণে সেই বিষয়টা আল্লাহা কিন্তু উল্লেখ করে আন ইউরিদ ইল্লাল হায়াতাদ দিয়েছেন যে যারা নাকি আমার জিকির থেকে মুখ ফিরে নিছে। আর দুনিয়ার জীবন ছাড়া আর কিছুই তারা আজ কি করে না চায় না ধা লিকা মাবলা এলম আর তাদের এলেমের দৌড় এই দুনিয়া ওই লোকগুলির থেকে আপনি মুখ ফিরে আনেন এরা আলেমই সিকের লিখিয়া দুনিয়ার সুযোগ সুবিধা বোঝনের লিখিয়া এরা দুনিয়ার সুযোগ সুবিধা ছাড়া আর কোনো সুযোগ সুবিধার সুযোগ সুবিধা এই দুনিয়ার উপকারী তারা সারা আর কোন জিনিস উপকারী দুনিয়ার ক্ষতি ছাড়া আর কোনো জিনিসের ক্ষতিকর মনে করে না এরা শরীরটা রে ফটো এই হিসেবে দুনিয়ার সুবিধা হবে যেভাবে এইভাবে ফটোয়াদে দুনিয়ার বিপদ হবে সেই ফটোয়ার থেকে তারা কি করে থাকে মানে তাদের দৃষ্টিতে আল্লাহর এটা নাই কোরআন কি দুনিয়ার স্বার্থ দুনিয়ার কষ্ট এই আলোকে যেই সমস্ত লোকগুলি ফটো আদে আপনি এদের থেকে মুখ ফিরে এদের কথা ধরেন না আপনি কারণ শরীয়টা আসছে মাসলা হাতের জন্য মাফ সাদার থেকে বাঁচানোর জন্য শরীরটা কিসের জন্য মানুষের সুবিধার জিনিসগুলি দেওয়ার জন্য অসুবিধার থেকে বাঁচানোর জন্য কিন্তু সুবিধা কোনটা অসুবিধা কোনটা এটা কে বেশি জানে আল্লাহ ভালো জানেন সেই হিসাবে আল্লাহাক জাহাজের নির্দেশ দিয়েছেন কাফেরদের শত্রুতা করার নির্দেশ দিয়েছেন এখন যারা শুধু দুনিয়া চায় এই লোকগুলির কাছে জাহার দ্বারে কি মনে হবে ক্ষতিকর মনে হবে কারণ এটার দ্বারা ঝামেলা মুক্ত জীবন করুন যায় না বাড়িঘর সারণ লাগে আল্লাপাক বলছে ওই যে বাড়িঘর আত্মীয় স্বজন সন্তান আদি মা বাপুলির উপর কি আসবে বিপদ আসবে আসছে না এগুলি আসবে এইটাই বলছে এদেরকে দেখবেন যে মাফাস মাফাদার মাসলাহার মাপকাটি বানাইছে দুনিয়ার সুবিধা আর অসুবিধারে আল্লাপাক কুন্ডারে ক্ষতিকর কুন্ডাকে লাভজনক বলছে সেটা তাদের দৃষ্টিতে নাই। দুনিয়াতে কুন্ডা সুবিধা জনক নামাজ পড়ো ফালাম্মা কুতিব বা আলেহিমুল কিতাল যখন তাদের উপর কি করে দেওয়া হইলো যুদ্ধ ফরজ করে দেওয়া হইলো ইদা ফারিসা এক লোক মানুষদেরকে ভয় করা শুরু করে দিছে করার মতো আল্লাহ হুকুম দিলে করব আল্লাহ নিষেধ করলে কি না করবো এটা আল্লাহ দিলে করে মানুষে যেটা নিষেধ করে জায়গায় কারে বসাইছে মানুষ আমেরিকা যদি বলে যে হ্যাহাত রাশিয়ার বিরুদ্ধে আর আমেরিকা যদি বলে যে না জেহাদ করোনা এমন রাশিয়ার বিরুদ্ধে দরকার না এখন আমার বিরুদ্ধে যেতে থাকা নিষেধ তেমন কাশ্মীরে যেহেতু টা ঠিক আছে মুক্তিযুদ্ধ দেশের লেগে যুদ্ধ করছে এই যুদ্ধটা কি আছে ঠিক আছে ফিলিস্তিনা যেহেতু নিজের এলাকার লেগে যুদ্ধ করতেছে ইসলামের লেগে যুদ্ধ করতেছে না সুতরাং যুদ্ধটা কি আছে ঠিক আছে বৈধ কি করে না বলে না তো এই যুদ্ধ গুলির জন্য যারা চেষ্টা করে এদেরকে তারা কি বলে সন্ত্রাসী বলে বুঝে যুদ্ধ কিছু যুদ্ধ আছে কি মানে কাফেরদের অনুমোদিত কিন্তু ইসলামের মুক্তির জন্য আল্লা শরীদের জন্য যুদ্ধ যদি করে এদের তারা অনুমোদন করে না এই জন্য এই যুদ্ধগুলি যারা করে যে মুসলমানরা করে এদেরকে এরা কি বলে সন্ত্রাসী বলে কাশ্মীর সেই ইতিহাস পরে গিয়ে তো দলে সমর্থন করে এবং এক ধরনের সমর্থনটা যে হামাটাম সেই জাতীয়তার জন্যই করে এটি তো সেই তাগতি হুকুমতই তাদের তো যুদ্ধরি তাদের আছে এখানে দেখেন তারা আল্লাহরে ভয় না করে কারে ভয় করে মানে মানুষে তারা বলে যে হে আমাদের রব যুদ্ধ আমাদের উপর ফরজ করলেন কেন লাউলা খতানা ইলা কেন কিছু দিন ফরে যুদ্ধটা আমাদেরকে দিলেন না অল্প ওলা আখিরা তো খাই মানি তাক আখেরা সর্বশ্রেষ্ঠ সবচেয়ে উত্তম যে আল্লাহর রে করে কি করে চলে ওলা তুজ্লামা ফাতিলা তোমাদেরকে কিছু কোন জুলুম করা হবে না তেলে এখানে যুদ্ধের নির্দেশ কেন আপনি দিলেন এর জবাবে আল্লাপা কি বলে দিতে বলছেন। আপনি বলে দেন যে দুনিয়ার সুবিধা এটা অল্প মানে যুদ্ধের থেকে বাচ্চার থেকে অল্প কিছু সুবিধা তো কী করো পাও কিন্তু অল্প সুবিধা করে বেশি দিন কী করবো না টিকবো না এই যে গদি নিয়ে বসে আস এই যে সুফিগিরি দেহিতে আস এই প্রতিষ্ঠান নিয়ে পইড়া রয়েছ যুদ্ধ থেকে বিমুখ থাইকা এটা বেশি দিন কি করবো না থাকবো না হে ফির তোর ফিরগিরি বেশি দিন থাকতো না হে মতামেম তোর মতামেম বেশিগিরি থাকতো না হেই উমুক হেই তোর এই বিভিন্ন নাম নিয়া বিভিন্ন তৎপরতায় জড়িত তোর এটি বেশি দিন কী করতো না থাকতো না শেষ হয়ে যায় বোগা আল্লাহ রে যে ভয় করে সে আখেরা শ্রেষ্ঠত্ব না পাবে আসলে জেহাদের বিপরীতে মানে দুনিয়ার এই সুযোগ সুবিধার বিপরীত জাহাজ কিন্তু যারা নাকি আখেরাতের প্রতি তাদের কিনাই সেই পরিমাণে কেনার বিশ্বাস নাই এরা এই বিপদটাকে কি মনে করিয়া বিপদ মনে করিয়া মাফসাদা মনে করে এটারে শরীয়ত বিরোধী মনে করে কি মনে করে শরীয়ত বিরোধী মনে করে আর এইভাবেই তারা ফতোয়া দিতে থাকে এই কারণটা কিন্তু এই আলোচনা থেকে কি হয়ে গেছে পাওয়া গেছে এবং কাফেররা মুসলমানদের উপর কেন আক্রমণ করে এই বিষয়টা কি হয়েছে পরিষ্কার হয়েছে তো কাফেররা মুসলমানদের উপর আক্রমণ করে কেন যে মুসলমানদের ইমানের কারণে দিনের কারণে আর এই যারা নাকি এই সমস্ত কথা বলতেছে যে মুজাহিদের তৎপরতা না হইলে আমরা কী কাফের আক্রমণ থেকে কি করতাম বাইচা থাকতাম এদের একটু বেশি দিন না বোঝার কারণে আর একটা আখেরাতের প্রতি কি না থাকার কারণে পরিপূর্ণ বিশ্বাস না থাকার কারণে এরা দুনিয়ার কিছু সুবিধা এবং দুনিয়ার কিছু স্বার্থরক্ষা এটাকেই সবচেয়ে বড় আকারে কি করে দেখে আর কাফেরও সাময়িক কে রাখে সার দিয়া রাখে মুজাহিদদেরকে দমানোর জন্য এই সমস্ত লোকদেরকে সাময়িক কি দিয়ে রাখে সার দিয়ে রাখে এই সারটাকেই তারা বড় সুযোগ মনে করিয়া বড় সুবিধা মনে করিয়া এটাকেই তাদের দুনিয়ার উপভোগের বস্তু মনে করিয়া এটার দিকে তারা কী হয় হমরি খাইয়া পড়ে আর এই সারটা পাওয়া বাধাগ্রস্ত হয় যেই মুজাহিদদের কারণে এই মুজাহিদের বিরুদ্ধে এরা কিয়া যায় নামনা যায় পরিণতিতে কাফেররা আর এরা কি হয়ে যায় একদলই হয়ে যায় ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাবে এই ভয়ে আর এরা নিজেরা মুজাহিদের বিরুদ্ধে করে কি গা কীর কারণে কাফেরদের অনুগত ঠিকা কাপের দের কে খুশি রাখার জন্য নিজেদের সুবিধা যেন কি না যায় নষ্ট না হয়ে যায় এই কারণে ভতাগুলি দেয় তার তারা ইচ্ছা করে দেখ আর অন ইচ্ছা করে দেখ তাদের মধ্যে প্রভাব ফেলতেছে এই বস্তুটাই এই জিনিসটাই আল্লাহ পাতা আলোচনা সুহানুল্লাহেহী সুহানুল্লাহ